যাদের বেলায় কাজে আসবে তারা পাবে কোথায় বুঝলেন কিনা পয়েন্টটা দেখে। এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত হকানি উলামায়ে কেরামের উপর ফরজ একদল মানুষে যদি ওয়াজ আমল করে না তবু ওয়াজ বন্ধ করা যাবে না কারণ আরেক দলে আমল করবে একটা মানুষেরও যদি আমল করার আশা থাকে ততক্ষণ পর্যন্ত ওয়াজ বন্ধ করা যাবে না ওয়াজ করতেই হবে আল্লাহ কোরআনের ছয় হাজার আয়াতে ওয়াজ করছেন আল্লাহর রসুলকে নির্দেশ দিয়ে বলতেছেন ওয়াজ করতে তবে এক দলের কাজ হবে এক দলের কাজ হবে না সেটা তাদের ব্যাপার আজকে আমাদের বুঝার ব্যাপার হইল ওয়াজে উপকার হবে কার আর হবে না কার এইটা হইল আমাদের বুঝার এর স্কেল বর্ণনা খুঁজে তা ইয়াকি তাই দিল বুঝলেন এটা বুঝলে আমরা বুঝতে পারবো যে আমরা যারা এখানে ওয়াজের সুতা আছি আমাদের কার ওয়াজে উপকার হবে আর কার ওয়াজ শুনলে উপকার হবে না ইয়াক্সা বোঝা লাগবে একদল মানুষ আছে কোন পথে চললে আল্লাহর শাস্তির থেকে বাঁচা যাবে দুনিয়াতে একেরাতে জানে না জানতে পারলে সে এই পথ ছাড়বে না हेदायतर पथ चीन चीन से हेदायतर पथ छाड़ा कारण से आल्ला शास्त्री के भय पाएर आजबा हाशर मटे आजब भय पाए पुलिस आजब भय पे जहां नाम आजब भय पास कर ले आजब बुक करते जाने जानले कपराध से करा जानवार जन्नते যারা কোন কাজের দ্বারা গুণাওয়ায় জানে না জানলে সে যদি কি এমন কাজ করে যে কাজ করলে গুনা হয় কিন্তু হ্যাঁ জানে না এই কাজের দ্বারা যে গুণা হয় কিন্তু তার মনটা ক্লিয়ার আছে যে জানলে হ্যাঁ করবে না এইরকম মন নিয়ে যারা ওয়াজ আমি আমার জীবনের বাস্তব ঘটনা করি একদিনের বাংলাদেশের এক জায়গায় প্রতি বছরে এক হাজারে সাত দিন পর্যন্ত হয় ওইখানে গেলাম তসিরের মাঠের সংলগ্ন একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় শিক্ষকতা করেন একজন ইংরেজি শিক্ষক ইংলিশ টিচার সরাসরি তেমন একটা জানা না এই মাদ্রাসার ছাত্রদেরকে ইংরেজি ফরাইবার জন্য তারা শিক্ষক হিসেবে নিযুক্ত করা কিন্তু তারা দেখলে ইংরেজি শিক্ষিত মনে হয় না আলিমের মতোই দেখা যায় তার লিবাস পোশাক বেশভোষা চালচলন সুলদারি সব আলিমের মতো হুজুর আপনার সাথে আমি শুনলাম সিদ্ আর একজন একজন আলিম বললেন রমজান মাসের দিনের বেলায় নাকি স্ত্রী সহবাস করলে গুনা হয়তো ইহ আমার তো জানা নাই আমি তো এরকম করছি অনেক সময় তারা কেন গুনার সেই শিক্ষিত না জানার কারণে আল্লাহ বলে না জানার কারণে যারা গুনার কাজ করে এরা গুনার কাজ সারিয়ে দিব আর যদি আল্লাহর বয় থাকে যার অন্তরে আল্লাহর বয় নাই সারা জীবন বড় আর আমল করবে না এবার বলেন কোন সমস্ত শ্রুতারা ওয়াজ শুনলে আমল করবে যাদের অন্তরে আল্লাহর গজবের ভয় হে রাসুল সাল্লাহ ইসলাম আপনি ওয়াজ করতে দেখেন নিশ্চয়ই ওয়াজে উপকার হবে কার অন্তরে আল্লাহর ভয় আছে যার যেই বেন সেই বেনো প্রমাণ হইলো তার অন্তরে আল্লাহর বয়সী এবার বলেন পরিষ্কার করিয়া ওয়াজ শুনলে হেদায়ত হবে কার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে যার যার অন্তরে আল্লাহ শাস্তির ভয় আছে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন তার অন্তরটাকে আমি আল্লাহ ইসলামের জন্য খুলে দেই দেখেন আয়াত কত চমৎকার আল্লাহ বলেন আল্লাহ ফক্রব্বুল আলমিন যাকে হেদায়ত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য কুলে দেন আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তর তাকে ইসলামের জন্য খুলে দেন প্রশ্ন যদি করেন আপনারা আল্লাহ কাকে হেদায়ত করতে চান এই প্রশ্নের জবাবে তখন গেছে যার অন্তরে আল্লাহর বয়সে তার আল্লাহ হেদায়ত করতে চান ই আয়াতের তসিদটা একটু পরে শোনেন এর আগে একটা ঘটনা শুনেন दारून नदरूम बैठक हम बैठक मुहम्मद के हत्या ना कर दमन कर যে আবু জাহাল হত্যা করার সিদ্ধান্তে খুশি হইল সে নিজেও কয় আমার সাহস নাই তখন তুমার মুসলমান ছিলেন না মিটিং এর সদস্য একজন এই হলের মেম্বার উমর দারাই হইলেন মুহম্মদকে হত্যা করার জন্য আমি উমর যথেষ্ট ঠিক আছে বৈঠকের পক্ষ থেকে উমরকে দায়িত্ব দেওয়দকে হত্যা করে আস হজরত উমর একা একা তোর বাড়ি নিয়ে হারোয়ানা হইলেন মোহাম্মদকে হত্যা না করে ফিরে আসব রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা তিনি তার নাম ছিল হজরত খাব্বা বিদনুল আরত রিয়া খাব্বাক জিজ্ঞেস করেন মোহাম্মদকে হত্যা করো কেন টুকরা টুকরা করে দিল এই সমাজের অশান্তি আর বিশৃঙ্খলা আশ্চর্য করা যাবে না সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সত্ত্বেই মোহাম্মদকে হত্যা করতে হবে খাব্বাব বলেন কোরআনের কথা মোহাম্মদ বলে এই জন্য যদি তারে হত্যা করতে হয় বোন তাই নাকি হ্যাঁ তাই রসুলের পথ সারিয়া দিয়ে উমর বইনের বাড়ির পথে রওনা হইলে গিয়া দেখেন কিতাবে লেখছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে সুরায় তোহা এবং সুরাইয়াসিন আল্লাহ তেলাওয়াতেন 2000 आसमान जमीन सृष्टि कर भाग्यवानागुली बे, जरा मुखस्त करा बड़ भाग्यवान और গুলি যে বাসায় নাজিল হবে এই বাসা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বরকতের ভাষা তিরের এই বিবরণের দ্বারা সারা দুনিয়াতে যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে বড় বরকতময় বাসা কোনটা সাব্যস্ত হইল আর মুসলমান উন্মতের মধ্যে বরকতময় অন্তর হইল তার যে এই দুই সুরাজার অন্তরে মুখস্থ করে থাকে আর সমস্ত উন্মতের মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান উন্মতইল সেই উন্মত যে উন্মতের উদ্দেশ্যে এই সূরাগুলি না দিল হয়তেন হজরত খাবুল আর এবং বগ্নীভূতিকে এই সুরায় হাতিল উমরের আগমনের অবস্থা টের পাইয়া খাব্বা লুকাইয়া গেলেন আরেক রুমের মধ্যে গিয়া আর উমর ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন এই বোন তুমি কি করতেছিলে কিছু বলতেছেন না জবাব দিতেছেন না জবাব না দেওয়ার কারণে কি করতেছিলেন কোরআন করতেছিলাম যে বলছেন কোরআন করতেছিলাম এমন ভাবে শরীর জখম হইয়া রক্তাক্ত হইয়া শরীর লাল হইয় নিজের হাতের ফিটার কারণে নিজের আপন বোন জখম হইয়া লাল হইয়া গেছে দেখিয়া উমরের মনে দয়া লাগিল দয়া লাগার পরে এখন সুর বদলাইয়া বলেন বোন তুমি কি পড়তেছিলে আমার একটু দেখাও। বুন বলেন তুমি নাপাক তুমি গোসল করে আসো বোনের কথায় উমর গোসল করে আসলে তারপরে বোন উমরের হাতে এই সুরে তোহা উমরের হাতে দিলে অবস্থার পরিবর্তন দেখি লুকাইয়াছিলেন আরেক কামরাই সেখান থেকে বাহির হইয়া আসে বলেন উমর এখানে কি লেখা আছে তুমি একটু পরে পড়বে আগে আমার একটা কথা শোনো কি কথা আমি গতকাল শুনেছি আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহর কাছে হে আল্লাহ হয়তো আবু জাহালকে মুসলমান বানায় দাও আর নহমরকে মুসলমান বানায় দাও আমার মনে হয় রসুলের দোয়া তোমার বেলায় কার্যকর হাজেই তুমি আল্লাহর কথা চিন্তা কর আল্লাহর কথা চিন্তা করে এই এখন তুমি এইখানে কি আস এই উমর জীবনের প্রথম দিন আল্লাহর পবিত্র কালাম নিজের হাতে নিয়া পরার সুযোগ পাইলেন এতদিন শূন্য শূন্য বলছেন মন কয় মন কয় মন কয় হাতে নিয়া নিজে হাতে নিয়ে নিজে পর যাচাই করার এই জীবনের প্রথম দিন সুযোগ পাইলেন সুযোগ পাইয়া পড়িয়া দেখলেন পরিয়া বললেন যে না এতদিন তো শুনে শুনে বলেছি মোহাম্মদ মন কথা বলে এগুলি আল্লাহর কালাম নয় আমি আজকে পড়ার পরে বুঝতে পারলাম এত সুন্দর কালাম কোনো মানুষের মন হতে পারে না তে করেছিলেন অন্তরে যদি আল্লাহর বয় থাকে বালা ওয়াইজের ওয়াজ শুনলেই হেদায়ত হবে হজর তোমার সাববাপকে বলেন ভাই যাও এবার হয়েছে আমার জলদি রসুলের কাছে লইয় যাও কলেম এই সুরায়ুকালে আমাদের হেদায়তের উমরের জন্য একজনের জন্য না দুজনের জন্য দোয়াটা আবু জাহালের বেলায় কবুল হইল না কেন আর উমরের বেলায় হইল কেন এটা বুঝলে বাকি আয়াতের তসিকটা বুঝা সহজ হয়ে যাবে উমরের মনে আল্লাহ কিন্তু সঠিক রাস্তা চিনতে ছিলেন না এই জন্য উমর বিরোধিতা করেছিল। আবু জাহাল অন্তরে আল্লাহ ভয় নাই সঠিক রাস্তা চিনিয়াও গ্রহণ করার ইচ্ছা নাই চিনিয়াও গ্রহণ করার ইচ্ছা নাই আবু জাহালের এক বন্ধু একদিন গুফানে আবু জাহালকে বন্ধু আবু জাহাল এই ঘরের ভিতরে তুমি আর আমি দুইজন ছাড়া তৃতীয় কোনও একটা প্রশ্ন করলে সত্য জবাব দিবা কিনা বলো আবু জাহাল তার তুমি বন্ধু হিসাবে তোমার কাছে যত গুফন কথাই হোক আমি সত্য জবাব দিব তখন আবু জাহালের বন্ধু আবু জাহালকে জিজ্ঞাসা করে মুহম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না তা বলে আবু জাহাল কয় মুহাম্মদ আল আমি মুহাম্মদ হাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য বলে মোহাম্মদ জিন্দগীতে কোনোদিন একটা কথা অমিতা বলে না এইবার বন্ধু এ করে যে কথা গুফনে আমার কাছে স্বীকার করলে সেই কথা সমাজের কাছে স্বীকার করস না কেন আবু জাহেল যে জবাবটা দিল ওই জবাবটারে আমাদের বর্তমান আধুনিক কালের ভাষায় বাংলাদেশের বিলিস পলিটিক্স বলা যায় লুকাল পলিটিক্স সমাজ বসবাস করতে গেলে এমন সত্য যদি আমি মানিয়া যে সত্য মানিয়ানিলে সমাজে আমার নেতাগিরি থাকে না সেই সত্য বুঝলেও আমি মানে নেব না ইডারে বাংলাদেশ অলিস পলিটিক্স বাংলাদেশের আর একটা গ্রিলজ পলিটিক্স এর দৃষ্টান্ত এক ইউপি চেয়ারম্যানে তার বাড়িতে দাওয়াত করছে আমার ওয়াজের লাগে দেখি তারা বুট দিচ্ছে তার বুটারেরা গালি গালিগালাস করে গালিগালাস করো এই বাটফারের বটফার বুটের আগে কইসে আমরা যদি ফাঁস করাই দিই আমরা রাস্তাটা বানিয়ে দিবো আমরা ফাঁস করাই দিচ্ছি বানাই দেবো চেয়ারম্যানের গরো খাইতে ইয়া জিজ্ঞাসা করলাম তুমি রাস্তা বানিয়ে দিবা কুইদা জনগণের দাও না আমি জিজ্ঞাসা করলাম একটু আমি পলিটিক্সটা কি তোমাদের বাপ দাদার মরুষি সত্য যে তোমরা স্যার আর কেউ বুঝবে না আপনি এত করা কথা বলেন আমি করা কথা বলি তোমার বকা বকি করে তোমার ভোটারি দুঃখ লাগে আমি যে নির্বাচনের আগে বলেছিলাম আমাকে বুট দিয়ে ফাঁস করে দিলে আমি তোমাদের রাস্তা বানাই দিব এটা শরীয়তের ওয়াদা না এটি হল পলিটিক্যাল ওয়াদা আমি ইংরেজি বুঝি না বুঝাই পলিটিক্যাল কীটা হয় আমি দেখাইছ নই আমি বলছি খাইছো তোর তুই যে পলিটিক্যাল ওয়াদা কিটা বুঝা কয় পলিটিক্যাল ওয়াদা হইলো নির্বাচনের আগে মিশা ওয়াদা না করলে না আমি তাউইলে তোমার যে রাজনীতি এই রাজনীতি হলো রাজনীতি কটপাড়ি নাতে আর কিটা তাউইলে তুমি যে কইস রাত বটপাড়ির নাম যদি রাজনীতি হইয়া থাকে। বালা কোনো আলিমে করতে পারত না মানলাম তোমার কথা বাকপাড়ির নাম যদি রাজনীতি হইয়া তাকে বালক আলিমের করতে পারবে না গত দুই বছর আগে লন্ডন একবারে দূর পলিটিক্স কী কিনা চিনি না আমার সিনাও টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স অনেক সময় অনেক মানুষে আমার এই পলিটিক্যাল দল খুন্টা করে জানব লাগে জিগায় কয় কুন্দল ঘর আমি কোন দল ঘরি না আমার জিগায় আসনে কুন্দল ঘরোয় না কোন দল ঘরি না কারণ বাংলাদেশে দল করা ছাড়া কোনো পলিটিক্স নাই গা দেখা আবু জেহেল যে জবটা দিল বিলিজ পলিটিক্স কিরকম আবু জেহেল তার কেদাসে কথা আবু জেহেল তার বন্ধুরা যা কয় সত্য কথা মনে মনে জানি এই জন্য স্বীকার করি যে সত্য আমার দলে কোনো লোক থাকবে না সবগুলি দল ভঙ্গে মোহাম্মদের দলে চলে যাবে যে সত্য স্বীকার করলে নিজের দল ঠিক থাকে না এই সত্য স্বীকার করার কোন সার্থকতা নাই আবু জেহেলের হেদায়তের জন্য রসুল দোয়া করছিলেন কিনা উমরের হেদায়তের জন্য রসুল দোয়া করছিলেন কিনা রসুলের দু আবু জাহেলের বেলায় কবল হইল না কেন ইল্লাহ তাজিরাতিমাই আন্তরে আল্লাহর ভয় আছে তার হেদায়ত হবে আবু জাহালের অন্তরে তারপর উমর ফারুক রূপ হেদায়ত হইয়া গেল এই জন্য শ্রুত রই দল একদল মানে মানে কয় যত কতই আল্লাহ রেও আমি হেদায়ত করতাম না শাস্তি জানে না কবরের আজাবের কথা নাই হাসরের মাঠের কথা নাই পুলিশ ভাতের কথা ইয়াদ নাই জাহান কথা ইয়াদ নাই ওয়াজ হইলে পরে আর সব্বনা জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমার করি লাগবো আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন তো আমি হেদায়ত করবই এবারে যাই আল্লাহ তক্রব্বুল আলমিন যখন আয়াতিল করলেন যাকে হেদায়ত করতে চান বলেন আপনারা কাকে যার অন্তরে আল্লাহ আল্লাহ যাকে হেদায়ত করতে চান আল্লাহ বলেন তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই সাহাবায় কেরাম রদি আল্লাহমাইন মুের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যাটা কি কোরআন শরীফ নিধি নিধি বোঝা যায় না বেক্কা লাগে কোরআন শরীফের বেকার নামই তফসির আপনাদের সমস্ত আমেরিকায় এমন একজন ডাক্তার আসেনি যিনি উস্তাদের কাছে লেখা না ফোড়া লাইব্রের থেকে ডাক্তারি বই বইয়া কিনা একজনও নাই লন্ডন আছে ফ্রান্স আছে কেনাডা আছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ নাই তাইলে যথারীতি যথারীতি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইয়া লেখাপড়া না করিয়া ফার্স্ট না করিয়া যদি ডাক্তার হইতে পারে না কোনো মাদ্রাসায় ভর্তি না হইয়া কোনো উস্তাদের কাছে লেখাপড়া না করিয়া ইসলামী জ্ঞানের পণ্ডিত কেমন হয় ডাক্তারি জ্ঞান থেকে ইসলামের জ্ঞানটা আরো অর্ডিনারি কোন মুসলমানরা কি বুঝাবেন আসের দুনিয়াতে এমন কোন জ্ঞান বিজ্ঞান যা কোন অথচ মোহাম্মদ রসুল বলেনা কালি তাজু আনা ইফত ইন্ না বয়ানা হে রসুল করিম সালাম আমি যখন আপনার কাছে কুরান্নিল করতে দেখি আপনি তারাহুরা করে জপতে থাকবেন না আল্লাহ করতেন একদিকে আল্লাহ কোরআন করতে থাকতেন ওপর দিকে উদ্দেশ্য ছিল নাজিল করতে করতে যদি আমি সবগুলি কথা মুখস্থ করতে না পারি তাহলে যেই শব্দটা আমি মুখস্থ করতে পারবো না সেই শব্দটা আমার উন্মত পাবে কোথায় আল্লাহ বাধা দিয়া বলেন না এমন করতে হবে না আমি নিজের দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখায় দেব আপনি কোরআন জপে মুখস্ত করতে হবে না আপনাকে কোরআন মুখস্ত করাইয়া দেবো আমি আল্লাহর দায়িত্ব কাজী নাজিল করার সময় জপতে থাকবেন না শুধু গভীর মনোযোগে লক্ষ্য করতে থাকবেন অতপর ইন্না, আলাইনা, বায়ানা অতপর আমার দায়িত্বে আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব যে রাসুলের কাছে কুরান না হইল সেই রাসুলকে পর্যন্ত আল্লাহ নিজে উস্তাদ হইয়া কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতে হইল বলেন কোরআনের বেক্যা শিক্ষার জন্য রাসুলের উস্তাদের দরকার ছিল কিনা কোন উস্তাদ যে রসুলের কাছে কোরান্না দিল হইল সেই রসুল নিজে যদি কোরআনের তস্ব শিখার জন্য আল্লাহকে উস্তাদুপে গ্রহণ করতে হলো এরপরে দুনিয়াতে কোন কাছে কোরআনের ফ্ডিত হইতে পারে আমরা তো অবস্থায় ওই লাইব্রেরিতে গেলাম একটা কোরআন শরীফের ইংলিশ ট্রান্সলেশন কিনলাম একটা উর্দু তরজমা কিনলাম একটা বাংলা অনুবাদ কিনলাম কিনিয়া নিজে গরব হইয়া বইয়া এটা ফিরিয়া আমি কোরআনের জ্ঞানে এ ফ্ডিত গেলাম াম হাজ আরাম দেখ আমার কথা মোটামুটি আমি একটা পর্যায়ে নিয়ে আসছি আমার কথার আগে আমার কথার আপনারা কেউ চলে যাবেন না হজরত মদনিসের মূল্যবান নসিহত এবং দোয়া হয়ে যাবে কথা দিলেন মেহরবানি করে এমনটা করবেন না কেউ চলে যাবেন না আমার কথা শেষ হওয়ার পরে আমি নিজেও বসে থাকবো আপনার বসা থাকবে আমি আমি নিজের দায়িত্বে আপনাকে কোরআন শিক্ষা দেবো আল্লাহ উস্তাদ হইয়া মুহম্মদুর রসুলকে ছাত্র বানাইয়া কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন এবার বলেন সাহাবায় কারাম লিখিত তসির কিনিয়া আনি দে নিদে ভরিয়া মুখ ফাসি গেছেন ছাত্র কি আমত পর্যন্ত এই সিলসিলায় যারা কোরআনের তফসির শিখবে এবং কোরআনের তস্বির করবে তাদের তসির সহি তসিরের সিলসিলা কাটা পাওয়ার হাউস আছে এই চুইস থেকে পাওয়ার হাউস পর্যন্ত ওয়ারিং আছে কিনা ওয়ারিং কাটতে দিলে সুইচ কবার টিপলে জ্বলবে যেমন ভাবে ওয়ার কাটতে দিলে সুইচ টিপলে বাড়তি না ইসলামের জন্য খুলে দেন সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার কি আল্লাহ রসুল বলেন আল্লাহরুল আলমিন কোন মানুষের অন্তরকে হেদায়েতের জন্য ইসলামের জন্য কোনো তার অন্তরের মধ্যে আল্লাহ একটা হেদায়তের নূর দান করে জিজ্ঞেস করেন কার অন্তরের মধ্যে আল্লাহ হেদায়তের নূর দান করলেন আর কার অন্তরে হেদায়তের নূর দান করলেন না বুজার উপায় কি রাসুল বলেন তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে प्रमाण्बे हेदायतर नूरदान तीन आलामत जार मध्य पावे प्रमान तरदायतर नूरदान कत आलमत प्रमाण अल्लाह हेदायत नूरदान से तीन आल्ला जार अंतरे हेदायत नूरदान कर दुनिया मुखी हो সে কি হবে না দুনিয়া মুখী হবে না দুনিয়াকে হারা মুভোগ করার চেষ্টা করবে না বলেন তো আমাদের সমাজে এমন কোন মুসলমান আছে কিনা যারা দুনিয়াটাকে হারামুফা উপভোগ করতে চায় আছে কিসের প্রমাণ হেদায়তের নূর তার অন্তরে আছে না আল্লাহ রসুল বলেন দুই নম্বরে আলামতুল সে পরকালমুখী হবে আখেরাত মুখী হবে আখেরাত মুখী হবে মানে যে আমল করলে আখেরাতে পুরস্কার পাওয়া যায় সেই আমলের জন্য চেষ্টা করবে তিন নম্বর আলামত হইল সে মরণের জন্য তৈরি হবে এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাত মুখী হবে তিন নম্বর আলামত মরনের জন্য তৈরি হবে মরণের জন্য তৈয়ার হওয়ার ব্যাখ্যা কি দুইটা হাদিস শুনলেই বুঝে ফেলবেন এর মধ্যে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এক হাদিসে উল্লেখ আছে ব্যক্তি শোনার সাথে সাথে হজরত আয় সারাদু আনহা রসুল করিম সাল্লা জিজ্ঞাসা করলেন ওবো আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাত কোন মুমিন মুসলমানের দুনিয়াতে হবে না হবে আগে আল্লাহর দিদার दुनिया करते देखा दी चान। जे मौरते चाहे, चाहे, चाहे। आसे की मरते चाय रसुल आया तुम बुझेसार बेका सही रकम नशा बेक्का बुझाई दिन रसुल मानुष मरण दु प्रकार मानुसर मरणर मरण कले फिर फिर प्रत्येक इहुजर ख्रीस्टाना समस्त मानुष्ट करी बनिया रखें कितना दुनिया जीवने क्या मरिया जाए আসেন ওই ফিরিস্তা তার জান্নাতটা দেখাইয়া বলে যে এই জান্নাতের বাড়িটা আল্লাহরাবুল আলমিন তোমার জন্য রেডি রাখছেন এই বাড়িটা দেখিয়া সে दुनियाक पथे जो चाय नास लुकता आल्ला मरणकाले তার জন্য ওই যে জান্নাতের বাড়ি একটা বানানো ছিল ঐটা আগে ফিরিসটা দেখাই বলে তোমার জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানাইছিলেন কিন্তু দুনিয়াতে বানাইছিলেন তোমাকে এটা কেনার জন্য তুমি কিনো নাই এই তোমার নাম থেকে এই জান্নাতের তোমার লিস্টির থেকে এই জান্নাতের বাড়িটা ক্যান্সেল করে দেওয়া যে কোন মূল্যের বিনিময়ে মরতে চায় না আল্লাহ রসুল বলেন এই লুক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না সুতরাং মরলে যেভাবে মরলে জান্ন দেখে দেখে হাসতে হাসতে মরণ মরতে পারা যায় ওইভাবে মরণের জন্য তৈরি হবে যারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করেছেন এবার বলেন ইসলামের জন্য অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা কি অন্তরের মধ্যে আল্লাহ হেদায়তের নূর দান করেন হেদায়তের নূর দান করার আলামত কি কতটা তিনটা এক নম্বর দুনিয়ামুখী হবে না দুই নম্বর আখেরাত মুখী হবে তিন নম্বর জান্নাত দেখে দেখে হাসতে হাসতে মরণের জন্য তৈয়ার হবে জান্নার দেখে দেখে হাসতে হাসতে মরণের জন্য তৈয়ার হবে কারা গজবের ভয় আছে এরা যখন কুরআ ওয়াজগুলি শুনবে তখন এদের অন্তর খুলে যাবে আল্লাহ হেদায়তের নূর দান করবেন হাসতে হাসতে জান্নাত দেখে দেখে মরণের জন্য তৈয়ার হবে আল্লাহ তাদের আমাদের সবাইকে তো দান করো না আমি রব্বাফোনা আলহামদুলিল্লাহ আলমিন জ নেই কদরত হ্যাঁ তো সে